সৌরাতুল হুম বিসমিল্লাহ রাহিম নিরতিশয় লিকুল্লি হুমা প্রত্যেক এমন ব্যক্তির জন্য যে কারো অগোচরে নিন্দা করে এর সাক্ষাতে এবং সাক্ষাতে এর সাক্ষাতে ধিকার দেয় আল্লা আলা যে মাল জমা করে আদা দেখু এবং তা বারবার গণনা করে তাতে যা পতিত হয় তা চূন্য বিচুন্ন করে ফেলে আর আপনার কি জানা আছে মাল হ্রৌতমা সেই চূন্য বিচুন্নকারী অগ্নি কিরূপ না এটা আল্লাহর অগ্নি যা গিয়ে পৌঁছবে আল আল আলাল ইদাতি হৃপিন্ন পর্যন্ত আলাইহিম তা তাদের ওপর মোকসদাতুন আবদ্ধ করে দেওয়া হবে ফি আমাদিম মুমাদিন সুদীর্ঘ স্তম্ভ মধ্যে